থেকে কারোর সাথে বন্ধুত্ব করা কারোর সাথে গভীর সম্পর্ক রক্ষা করা কারোর সাথে উঠা বসা করা কারো সাথে মেসা করা এটাকে মালালাদ বলা হয় হাতিসের বাসায় বলা হয় মামালাত আল্লাহ রসুল বলছেন ইমানের সবচেয়ে গভীরতম শাখা হইল গভীরতম অঙ্গ হইল উপাদান হইল আলম আল্লাহ আল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির সন্তুষ্ট কারো সাথে গভীর ভাবে বন্ধুত্ব করা আবার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কারো সাথে হিংসা করা শত্রুতা করা এটা হলো ইমানের একটা গভীর অংশ এটার সাথে ইমানের গভীর সম্পর্ক তাহলে ওয়ালা মানে আল মাহব্বা ভালোবাসা তবে আর ওয়ালা বেশ কম আছে দুটা এক জিনিস না মাহব্বতের থেকে আরো গভীর থেকে গভীরতম হল ওয়ালা আরো সদাচরণ সদাচরণ মহব্বত ওয়ালা তিনটার মধ্যে পার্থক্য আছে তিনটা এক জিনিস না সদাচরণ মুশ্রিকের সাথে অপরা যায়। Allah পাক কোরআন কারিমে বলেন লা ইয়ানহা কুমাল্লাযিনা লা ইয়ানহা কুম আল্লাহু আলাল্লাযিনা লাম yuqatilukum fid-din ওয়া লাম yukhrijukum min diyarikum আম tawarruhum আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দো তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না যারা ইনসাফ করে সে মুসলিম হোক মুশরিক হোক কাফের হোক মুনাফেক হোক ইনসাফকারীদেরকে আল্লাহ পছন্দ করেন তাহলে এখানে আমরা বুঝতে পারি যে মুশরিকের সাথেও সদাচরণ করা যায় কিন্তু মুর্শিকের সাথে মাহাব্বা হবে না আমার মা এসেছেন কিন্তু আমার মা মুশ্রিকা ইসলাম গ্রহণ করে নাই আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করব। আল্লাহ রসুল্লাহ বললেন তোমার মায়ের সাথে তুমি সদাচরণ করবী সালাম বলতেছেন সদাচরণ করো সদাচরণ করা যায় আত্মীয় স্বজন মুশ্রিক মুশ্রিক আত্মীয় স্বজন মুশ্রিক মা বাবা মুশ্রিক ভাই বোন মশ্রিক আত্মীয় স্বজন তাদের সাথে আল্লাহ রসুল আব্দ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কারণ আমি তোমাদের কিছুই করার মালিক নই তোমরা যদি নিজেদেরকে না বাঁচাও তা আমি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে কেয়ামতের দিন বাঁচানোর মালিক আনা আমার নাই তবে ইসলাম গ্রহণ করলে তোমরা আমার বাই হইবে ইসলাম গ্রহণ না করলে দিনী বাই হইবে না তবে তোমাদের আত্মীয়তা সম্পর্ক বহাল থাকবে তাহলে বোঝা যায় সাথে আত্মীয়তা সম্পর্ক রাখা যায় সদাচরণ করা যায় কিন্তু ওয়ালা করা যাবে না। বন্ধুত্ব নাহাবা করা যাবে না ওয়ালা করা যাবে না তাহলে আর ওয়ালা তিনটা ভিন্ন ভিন্ন জিনিস তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে ওয়ালা হলো গভীরতম সম্পর্ক গভীরতম অন্তর থেকে মহাব্বত এটাকে বলা হয় ওয়ালা আর তার সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়া লেনদেন বন্ধ করে দেওয়া তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এটাকে কোরআন সন্ন্যার বলা হয় এটার আরেক পরিবেশা হলো তাহলে এই দুটি জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে ওয়ালা এবং বারাহ ওয়ালা মানে বন্ধুত্ব গভীরতম বন্ধুত্ব গভীরতম সম্পর্ক আর বারা মানে গভীরতম দূরত্ব সম্পূর্ণরূপে তার থেকে দূরে থাকা সম্পর্কহীন হয়ে যাওয়া সম্পর্ক ছিহ্ন করে দেওয়া এটা তার বাড়া